পরিবেশিত এই সিরিজ আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ কথা আমরা রসুলামের শৈশব নিয়ে আগের পর্বে আলোচনা করেছি এই পর্বে আলোচনা হবে রসুল্লাহ সাল্লা সাল্লামের যৌবনের সময়টা থেকে শুরু করে নবের আগ পর্যন্ত ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা যৌবনে রসুল্লামের বিশ্বাস ও চারিত্রিক শুদ্ধতার কিছু টুকরো ঘটনা আছে যা আমরা আলোচনা করব রসুল্লাহ সাল্লা আলাইস্লামকে আল্লাহ সর্বদা হেফাজত করেছেন তিনি যখন ছোট ছিলেন তখনও তিনি সিরকি বিশ্বাস ও সংস্কৃতি থেকে সুরক্ষিত ছিলেন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 আসলে এটা ছিল আল্লাহর পক্ষ থেকে হৃদায়াত তবে ঘটনাটা এখানে শেষ নয় জাইদ আরো বর্ণনা করেন আমরা যখন ঘুরে আসলাম তখন আমি মনে মনে ভাবলাম একটু ছুঁয়েই দেখি না কি হয় যেই না আমি ছুঁয়েছি রসুলাম বলেন তোমাকে কি এটা করতে নিষেধ করা হয়নি জাইদ বলেন রসুল্লাহ সাল্লি সাল্লামে নবুয়তের পূর্ববর্তী জীবনে কখনো কোনো মূর্তিকে নমস্কার করেননি রসুল্লাহ সাল্লু আলাই কখনো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 আরবের অন্য সকলে সেখানে যেত আর ক্রাইশরা তাদের বলতো আমরা আল হারামের বাসিন্দা আমরা কিভাবে আল হারামের বাইরে যেতে পারি তারা আরাফাতে সীমানা পর্যন্ত গিয়ে সেখানে থেকে যেত। একবার উঠ হারিয়ে ফেলেন তিনি তা খুঁজতে খুঁজতে আরাফাতে গিয়ে পৌঁছান সেখানে গিয়ে অর্থাৎ আরাফাতে মুহাম্মদ সাল্লা আলিয়াকে দেখতে পেয়ে তিনি আশ্চর্যান্নিত হয়ে যান সে বনে উঠে সে কি ক্রয়েশের লোক নয় সে আরাফাতে কি করছে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 আর আল্লাহ ছিলাম আর একটা রসুল কালো রঙের ফলগুলো বেছে নাও ওগুলোই সবচেয়ে ভালো সাহবিরা তখন জিজ্ঞেস করলেন আপনি কি মেহ চড়াতেন ইয়া রসুল্লাহ রসুল্লাহ সাল্লা আলাই তখন উত্তর দিলেন এমন কোন নবী ছিলেন না যিনি মেষ চড়াননি প্রসঙ্গক্রমে জেনে রাখা ভালো যে এই আরাক গাছের মূল বা শিকর দিয়েই কাবাসা এবং বাংলায় তৃতীয় আরেকটি হাদিস আছে তখন তিনি ছিলেন রাখাল যখন দাউদকে পাঠানো হয়েছিল তখন তিনি ছিলেন রাখাল আর রসুল ছিলেন আইজাদ উপত্যকার রাখাল এরপরে তিনি রসুল হয়েছেন বিস্ময়কর ব্যাপার হলো।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 সম্ভাব্য সকল বিপদ সম্পর্কে সাবধান করে দিয়েছেন এমন কি ভবিষ্যতে যেসব বিপদ আসবে যেমন দ্যাল সে সম্পর্কেও সতর্ক করে গেছেন চার নাম্বার পয়েন্ট দূরদৃষ্টি অর্জন এই পশুগুলো থাকে মাটির খুব কাছাকাছি এবং তাদের দৃষ্টিসীমা খুব সীমিত সামান্য দূরে কি আছে তারা সেটা দেখতে পায় না চোখের সামনে ছোটখাটো বস্তুও তাদের দৃষ্টি আটকে দিতে যথেষ্ট ওপাশে কি আছে তারা বুঝতে পারে না একজন মেষপালকের দৃষ্টিসীমা ভেড়ার তুলনায় বহু গুণে বিস্তৃত বিপদ আসার অনেক আগেই সে ভেড়াগুলোকে সতর্ক করে দিতে পারে নবী এবং তাদের অনুসারীদের বিষয়টিও ঠিক এমন বিপদ ঘটার আগেই নবীরা তাদের উম্মাহকে বিপদ সম্পর্কে সতর্ক করে দেন কেননা তাদেরই আছে অন্তর্দৃষ্টি এবং দূরদৃষ্টি রসুল্লাহ সাল্লিম বলেন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 এর প্রমাণ রয়েছে খলিফা ওমর বিন্তা জীবনে তিনি লোকদেরকে কষ্ট সহিংখা না করে এবং বদভ্যাস যেন তাদেরকে পেয়ে না বসে আবার এর মানে এই নয় যে শহুরে জীবন ছেড়ে চলে আসতে হবে বিষয়টা হল সে সব দুনিয়াবি বিষয় ত্যাগ করতে হবে যেগুলো নিজের মাঝে থাকলে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 কিনানাহ কে আক্রমণ করে বসে আর হারামের ভেতরে এই ধরনের ধরে কাইস আইলানের উপর হামলা চালায় এভাবে এই যুদ্ধ ব্যাপকতা ও তীব্রতা লাভ করে শুরু তো দোষ ছিল আসলে কিনানা গোত্রের কারণ প্রথমে তারাই হাওয়াজিনের এক লোককে হত্যা করে কিন্তু এর প্রতিশোধ নিতে গিয়ে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 আর চুক্তিটাও মুশরিকদের মধ্যকার একটি চুক্তি রসুল বলেন যে চুক্তি সম্পাদিত ঘটত তখনও আমি বিষয়টিকে স্বাগত জানাতাম অর্থাৎ যদি ইসলামে আসার পরে এমন কোন চুক্তি করার সুযোগ আসত রসুল্লাহ সাল্লা আলাইসাল্লাম সেই চুক্তিতে সানন্দে অংশ নিতেন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 রসুল্লা অনেক বছর পরে একটি ঘটনার সূত্র ধরে আসে আবি মধ্যে ওয়ালিদ ছিল মদিনার গভর্নর সে তার ক্ষমতার জোরে অন্যায় হুসাইনের কিছু সম্পত্তি দখল করে নেয় হুসাইন রাজিউলা আনহু ওয়ালিদের কাছে গিয়ে বললেন শোনো হয় তুমি আমার প্রাপ্য আমাকে ফেরত দেবে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 न्याय उठे दाड़े तह के एक मुस्लिम एकांत करव्य हिसाब निर्धारण कर পরস্পরের সহযোগিতা করো সহযোগিতা কর্ম আর আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা সুরা আল মাইদা আয়ার দুই যে কোনো মুসলিম দলের জন্য হিলফুল ফুতুল বা এ ধরনের কোন চুক্তিতে অংশগ্রহণ বৈধ কেননা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 সুতরাং তা মুসলিমদের জন্যও বৈধ তাহলে হিলফুল ফজুল থেকে আমরা কি কি শিক্ষা পাই প্রথম শিক্ষা ইসলাম ইনসাফের কদর করে ইসলাম এমন একটা মূল্যবোধ যা সর্বাবস্থায় প্রশংসনীয় যেটা মুসলিমরা করুক অথবা অমুসলিমরা করুক হিলফুল ফজুল ইসলাম পূর্ব জাহিলি যুগের একটা ঘটনা কিন্তু তবুও রসুল সাল্লু আলাই সেটা প্রশংসা করেছেন তার মানে ইনসাফ হলো এমন একটা কাজ যা আপেক্ষিক বিষয় নয়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 আবার তারা নিজেরাই এই সংজ্ঞা এক সময় বদলে ফেলে এর কারণ হচ্ছে মানুষের মধ্যে কল্যাণবোধ যেমন আছে তেমনি আছে স্বার্থপরতা সংকীর্ণতা আর পক্ষপাতিত্ব আর তাই মানুষের মানুষকে বিবেকি সঠিক পথের সন্ধান দিতে পারে না মানুষের ভালো মন্দের সংজ্ঞা আপেক্ষিক বা রিলেটিভ স্থান কাল পাত্র ভেদে বদলে যায় এই সংজ্ঞা পরম বা অ্যাবসলিট কিছু নয় অন্যদিকে আমরা মুসলিমরা বিশ্বাস করি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 এটা কোনো মুসলিম চাইতে পারে না মুসলিমরা এমন কিছুকে সমর্থন করতে পারে না যার বৈধতা শরীয়তে নেই একদল মুসলিম যারা তিন সম্পর্কে তেমন কোন তারা এই ধরনের ফাঁদে পা দিচ্ছে নিজেদের নৈতিকতা আর বিশ্বাসকে কম্প্রোমাইজ করছে লক্ষ্য করুন নিজেদের বিশ্বাসের ব্যাপারে কিন্তু লিবারেল বা সেকুলাররা কোনো ছাড় দিচ্ছে না যদি তাদের বলা হয় বহুবিবাহ মুসলিমদের অধিকার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 ইবাম এই দুজনের মধ্যে সর্বপ্রথম তা নিয়ে কিছুটা মতপার্থক্য আছে তবে অধিকাংশের মতেই ইব্রাহিম আলাহ সাল্লামই প্রথম তা নির্মাণ করেন যারা বলেন যে আদম প্রথম নির্মাণকারী এর পক্ষে কোরআনের যুক্তি পেশ করেন কেননা কোরআনে বলা আছে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 निश्चय महाश्रवणकारी महाज्ञानी सुरबाकारा आया इब्राहिम अलामाघर गोड़ा निर्माण कर मत कि तई नबी आदम अलामर समय अल का भित्ती स्थापित हो क्षेत्र प्रचलित विश्वास इब्राहिम अलाम अल का निर्माण कर তবে যে নবী সর্বপ্রথম তা করুক না কেন আল কাহাবার পবিত্রতা নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। বেশ নবী রসুল আল্লাহর ঘর পরিদর্শন করেছেন হাদিস থেকে জানা যায় হুদাহাম আল কাবা পরিদর্শন করেছিলেন এছাড়াও জানা যায় ঈসা আলাহিসাল্লাম যখন পুনরায় পৃথিবীর বুকে প্রত্যাবর্তন করবেন তখন তিনি হজ করবেন সুতরাং এটি হয় আদম আলা অথবা ইব্রাহিম আল্লাহাম নির্মাণ করেছেন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 আমি এই কাজটি করব না শুধু এই কারণে যে কোরাইসরা সবেমাত্র মুসলিম হয়েছে তাদের ইসলাম এখনো ভঙ্গুর ইমান আর এখন যদি আমি আল কাবাকে পুনর্নির্মাণ করি তা তাদের অনুভূতিকে আঘাত করবে রসুলামের এই কথার মাঝে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আছে তা হল ইসলামের দায়ীদের উচিত সমসাময়িক মানুষদের মানসিকতাকে বিবেচনায় রাখা রসুল্লাহ সাল্লাই কারবার পুনর্নির্মাণ করতে আগ্রহী ছিলেন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 তখন সেই বিষয়ক তথ্য উল্টো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় রসুল্লা সাল্লাই কাবার পুনর্নির্মাণে অংশগ্রহণ করেছিলেন সেই সময় তার বয়স ছিল পঁয়ত্রিশের কাছাকাছি কোরাইশরা কাবার পুনর্নির্মাণের কাজ শুরু করার পর কালো পাথর বসানোর বিষয়টি সামনে এলে সমস্যা বেধে যায় সবাই কালো পাথর যথাস্থানে রাখার মর্যাদা পেতে চায় বনু আবদুদ্দার তার গোত্রের সমস্ত লোকজনকে এক করে রক্তে পর্ণ একটি পাত্র নিয়ে কাবার সামনে উপস্থিত হয়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 তারা মসজিদুল হারামে প্রবেশকারী প্রথম ব্যক্তিকে সম্পূর্ণ কর্তৃত্ব দিবে বলে আর তাই তারা তার হাতে সম্পূর্ণ কর্তৃত্ব ন্যাস্ত করেছিল রসুল্লা সাল্লা আলাইসাল্লাম তাদেরকে একটা চাদর আনতে বলেন এরপর নিজ হাতে হাজরে আসওয় উঠিয়ে সেই চাদরের মাঝখানে রাখেন অতঃপর বিদ্যমান গোত্রসমূহের নেতাগণকে সেই চাদরের কিনারা ধরতে বললেন তারা সবাই একই সময়ে চাদরটি উঁচিয়ে ধরল এভাবে প্রত্যেকটি গোত্রই পবিত্র কালো পাথর হাজরে আসোয়াদ উত্তোলনে অংশ যখন তারা সবাই পাথরটি উঁচিয়ে ধরে তার নির্ধারিত জায়গায় নিয়ে যায় তখন রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম তার পবিত্র হাত দিয়ে হাজরে আসোয়াদকে যথাস্থানে স্থাপন করেন অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামেই হাজরে আসোয়াদকে তার নির্ধারিত জায়গায় স্থাপন করলেন এভাবে দ্বিতীয়বারের মতো কাবা নির্মিত হয় রসল সাল্লা বলেছিলেন যে যদি কোরাইশা সেই সময় ন না হতো তাহলে তিনি অবশ্যই আল কাবাকে ইব্রাহিম আলাহামের দেয়া ভিত্তির উপর পুনর্নির্মাণ করতেন এর বেশ কয়েক বছর পর আবদুল্লাহ বিন জুবাইর রাদ আনহু মক্কার আমির পদে আসীন হন আইসা রাদেল্লাহ আনহু তার খালা হওয়ার সুবাদে তিনি এই হাদিস সম্পর্কে জানতেন আবদুল্লাহ বিন জুবাইরের মা আসমা বিনতে আবিবা ছিলেন আয়সার বোন আবদুল্লা বিন জুবায়ের আল কাবাকে তার মূল ভিত্তির উপর পুনর্নির্মাণ করার সিদ্ধান্ত নেন কারণ তৎকালীন মুসলিমগণ পূর্বে নয় আর নসলিম ছিলেন না তারা ততদিনে পরিণত হয়েছেন আব্দুল্লা বিন জুবাইর তখন কাবাকে পুনর্নির্মাণ করতে চেয়েছিলেন কারণ বনুমাইয়ার সাথে যুদ্ধে কাবায় একবার আগুন ধরে যায় আল হাজ্জাজ বিন ইউসুফ আস সাকাফি মক্কা অবরোধ করেছিল ওই সময় আবদুল্লা বিনা জুবায়ের এবং বনুমাইয়ের মধ্যে সিরিয়াতে একটি যুদ্ধ সংঘটিত হয়েছিল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 সুতরাং তৃতীয়বারের মতো কাবা পুনর্নির্মিত হয় আবদুল্লা বিন আজ সেই যুদ্ধে পরাজিত ও নিহত হন আল হাজ্জাজ বিন ইউসুফ মক্কা দখল করে তৎকালীন খলিফা আব্দুল মালিক ইবেন মারোয়ান রসুল্লা সাল্লু সাল্লাম সেই হারি সম্পর্কে অবগত ছিলেন না তাই তিনি কাবাকে আবার আবদুল্লাহ আজ আগে যেভাবে নির্মাণ করেছিল সেভাবে করার হুকুম জারি করেন বনুমাইয়া খিলাফার পর বনু আব্বাস খেলাফত লাভ করে তারাই ছিল খলিফার রাজ পরিবার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 এটি ইমাম মালিকের দেয়া অন্যতম একটি বিচক্ষণ পরামর্শ ছিল খলিফাও সেটি তখন মেনে নিয়েছিলেন বর্তমানে যে কাবা রয়েছে তা কুরায়েশগণের ভিত্তির উপরেই নির্মিত আলহামদুলিল্লাহ এতে ভালোই হয়েছে যদি কাবাকে ইব্রাহিমের দেয়া আসন ভিত্তির উপর নির্মাণ করা হতো তাহলে মুসলিমরা কাবার অভ্যন্তরে ইবাদত করার সুযোগ থেকে বঞ্চিত হত কিন্তু যেহেতু এটাকে কমিয়ে ফেলা হয়েছিল তাই অর্ধবৃত্ত দিয়ে ঘেরা অংশটি প্রকৃতপক্ষে কাবারই অংশ তাই ওই অংশে ইবাদত করা যেন কাবার অভ্যন্তরেই ইবাদত করা মক্কা বিজয় পর ইবাদত ইবাদ সময়ের সাথে সাথে কাবার উচ্চতাকে বাড়ানো হয়েছে কিন্তু এর জায়গার পরিবর্তন হয়নি যে পাথরগুলো দিয়ে কাবার নির্মাণ করা হয়েছে সেগুলো সেই সব পাথরের অবশিষ্টাংশ যা ইব্রাহিম আলাহ ইসলাম ব্যবহার করেছিলেন তবে সবগুলো নয়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 কিন্তু তা সঠিক নয় কাবা প্রদক্ষিণ করার সময় অথবা তাওয়াফ করার সময় ইয়েমেনি কোণকে স্পর্শ করা যেতে পারে কিন্তু সেটির দিকে ইঙ্গিত করা বা অভিবাদন করা ঠিক না এটি শুধুমাত্র পবিত্র কালো পাথরকেই করা উচিত এই ছিল কাবার ইতিহাস কাবা পুনর্নির্মাণে রসুল্লা সাল্লাহ সাল্লামের ভূমিকা থেকে দুটি বিষয় লক্ষণীয় এক কোরাইশদের চোখে রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের উচ্চ মর্যাদা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 সেরকম একটি যুদ্ধ লেগে যাবার মুহূর্তে তিনি সবাইকে শান্ত করেছিলেন আর এমন একটি সমাধান প্রস্তাব করেছিলেন যা সকলের পছন্দ হয় এটি দেখিয়ে দেয় রসুল্লা সাল্লা সাল্লাম নবতের পূর্ব থেকেই একজন জ্ঞানী ও বিচক্ষণ ব্যক্তি ছিলেন আগামী পর্বে ইশাল্লাহ যা আলোচনা করা হবে তা হল রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সাথে খাদিজা রাতুল্লাহ আনহার বিয়ে ওরিয়েন্টালিস্টদের অভিযোগের জবাব এবং রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের পালিত পুত্র জাইদ বিন হারিসার গল্প ফেসবুক পেজ ডবু ডেসবুক চ্যানেল ডব্লিউ ডবল কম স্ল্যাশ রেইন ড্রব মিডিয়া অর্গ 2015